প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালা থেকে জিন এবং ইনোটা সেখানে তাদেরকে বলা হচ্ছে তোমাদের মজমুয়া থেকে রসুল আসছে বাকি সেই মজমুয়াটা সাদের হবে শুধু ইনসানের উপর বাকি খেতাবের মধ্যে যেহেতু দনোটা জামাত আছে সেই হিসাবে যদিও দোনো জামাতের থেকে আসে নাই তো মজমুয়ার মধ্যে যে কোনো এক জামাত থেকে এলেই এইভাবে কথাটা বলা যায় যে তোমাদের মধ্য থেকে রসুল আসছে তো মিনকুম মানে জিন্দুর থেকে আলাদা রসুল না ইনসের থেকে আলাদা রসুল এটা জরুরি না মিনকুম মানে আমি মজমুয়া আরেকটা <muchmaa> হলো এটা মতলব হবে জিন্দের মধ্যে রসুল জিন্দের রসুল হল নজুরা ইসমান রসুল দ্বারা উদ্দেশ্য হবে যেটা আসছে তোমাদের থেকে মানে তোমাদের থেকে আসে দুইটা ফেরকা তাই বলে প্রত্যেক ফেরকা থেকে আসতে হবে এটা কোনো জরুরি না এটা একটা মেসাল বোঝে মনে করো যে মসজিদে তোমরা সবাই বসে আছো মুখতাল বসে আছে সেখানে এই মহতাজ মনে করোরা আর পুরস্কার টা দিচ্ছি না তোমাদের কয়েক মানে কি যে জামাত দেয় নাই তারা তারা সবাই মিলে মজমুয়া তোমাদের মজমুয়ার থেকে কয়েকজন কেউ দিচ্ছে যদিও নাকি মজমুয়াটা সাদেক আসতেছে শুধু দাওরা আর এখানে কথাটা এমন থেকে রা <Sellt> এবং তারা এই সাক্ষ্য দিল যে তারা ছিল কাফের আগের শাহাদ ছিল কুফুর আলা শাহাদিন্নার কারণ আপনার রে তাদের জুলুমের কারণে ধ্বংস করে দেন না যখন সেখানকার অধিবাসীরা থাকে অজ্ঞ আই হিম আর এরসার এ রসুল দার উদ্দেশ্য হলো শুধু একটা জায়গা মূল জায়গাতে রসুল পাঠিয়ে দিলে সবার জন্য হুজতাম হয় সবার জন্য হুদ্যতম হয় যেমন তোমাদেরকে অন্যান্য সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন ছুটতে পারবে না নিজ নিজ অবস্থায় তোমরা আমল করে যাও নিজ নিজ অবস্থায় তোমরা আমল করে যাও তোমরা শুভ পরিণাম কার নসিবে আসে কে লাভ করে কিছু হালাত আল্লাহ যে এবং যে সকল ফসল এবং জন্তু সৃষ্টি করেছেন তা থেকে আল্লাহ তাল্লাহ একটা অংশ নির্ধারণ করে ইয়াসু নাহের জন্য সেটা খরচ করে তারা তাদের ধারণায় হা দা সুরাকা ফিবাহা আলাদা আলাদা রাখতো তাদের প্রতিমাদের হিসা থেকে কোনো কিছু তাদের প্রতিমাদের অংশ থেকে কোনো কিছু যদি আল্লাহর হিসায় এসে যেত ইলতাকাতুহ তারা এটা উঠিয়ে নিত আউফি নসি বিহা নসি বিহি কিন্তু যদি তারা তো আল্লাহর হিসার দিকে পোস্ত না সেটা তারা তাদের ধারণায় একটা হিসা মতো আইন করত। তাহলে তারা যে আল্লাহর সাথে দুশ্মনী রাখত একবারে এটা না কারণ আল্লাহর কত তাদের একটা ছিল দিনের মতো তার ফলে সোড়াকের জন্য একটা হিসা রাখতো আল্লাহর জন্য একটা হিসা কিন্তু তাদের রগবতটা সোয়াকের দিকে বেশি ছিল এটা বোঝা যাচ্ছে এর থেকে কি বোঝা যায় এর থেকে বোঝা যায় যে একটা মানুষ সে আল্লাহ তাল্লাহ ঘৃণীত হওয়ার জন্য এটা জরুরি না যে সে আল্লাহর পক্ষে একদমই বলে না আল্লাহর দিনের পক্ষে একদমই কথা বলে না এটা কোনো জরুরি না বরং কোন একটা লোক আল্লাহর কাছে ঘৃণীত হওয়ার জন্য এতটুকুই কাফির যে সে আল্লাহর কথাও বলে আল্লাহর দিনের কথাও বলে কে আল্লাহর যারা বিরোধী তাদের কথাও বলে তাদের বিপক্ষ তাদের পক্ষেও বলে এবং তার কথাবার্তা দিয়ে আচার আচরণ দিয়ে বোঝা যে তার টানটা ওই যারা আল্লাহর বিপক্ষে তাদের পক্ষে বেশি বাস এতটুকু হলেই সে আল্লাহর কাছে ঘৃণিতে হয় বা কাদা আলিকা অর্থাৎ এদের বোঝা গেল যে একটা লোকের থেকে যদি শুধু দিনই কথা কিছু শোনা যায় ভালো কথা কিছু শোনা যায় তাই সে মেক দিনের কিছু খেদমত করতেছে এই স্নানটা তাকে দেওয়া যাবে এই সান দেওয়া যাবে যদি তার অবস্থাটা এই এদের মত হয় এদের মত হয় অবস্থাতে বোঝা যায় যে ব্যাখ্যা দিয়ে দেয় তাহলে বোঝা যাবে যে সে আল্লাহর কথা বলে যে আর বিপক্ষে যে কথা বলে আসলে তাদের প্রতি তার কামা টা বেশি কথাটা বুঝতেস জাইিয়ানা লীকাফির মিনাল মুশরকি না পাতলা আউলা দিহিম সুরাকা ওহুম কামা জাইঞনাহুম মাধুপরা। জাইয়ানা লিকাথির মিনাল মুশরিকি না সামনে মুজাইয়ান করে দেয়া হয়েছে না মুজাইয়ান করে দিয়েছে। তাদের সরাকারা পাতলা আওলাদহিম তাদের সন্তারদেরতেে হত্যা পা জাইঞনা লীখকাফির মিনাল মুকি না পাতলা আউলা দিহিম বিলবাদ আইনা জিন এটা হল জইঞনার ফাল। তো অধিকাংশ মস্যদের মধ্যে এই রেওয়াজটা চালু ছিল কিন্তু একদম সবাই করতে যে এমন না সবাই করতো এমনটা না তো সবাই যদি করতে তাহলে ওই ইসলাম যখন আসে তখন এত মহিলা সাহাবি কোথার থেকে এলো তারপরে ইসলাম আসার আগে ছিল না ওরাই তো সাহাবি হয়েছে তো যদি একদম সবার মধ্যে এই রেওয়াজটা ছিল যে সবাই তার কন্যা সন্তানকে হত্যা করে ফেলে তাহলে তো মেয়ের উজুদি থাকতো না আরবের মধ্যে তো এটা ছিল কিন্তু একদম সবাই যে এটা না বরং কাছির কাছির অনেকেই করতে এটা অনেকে করতো কিন্তু সবাই করতে পারত এমন না একজন সাহাবি আছেন হাকিবান আরেকজন হওয়ার পর হুজুর কাছে আমি মুসলমান হওয়ার আগে মেয়েকে এমন তাদের বাবাদের হাত থেকে ছুটায় লালন পালন করে বলা করছি এ একশো জন তো নেকি বাহু হুদরে বলছেন যে আসলামটা সালাফতা ਇਹ ਵਿਅਕਤੀ ਜੋ ਦਿੱਸਨ ਉਹ ਇੱਕ ਅੱਦਿਸ ਆਦਬੇ ਤੁਹਾਡੇ। ਤੋ ਸਭਾਯਾ ਤੋ ਖਰਾਬ ਸੀ ਲੋ ਜੇਮਨ ਅ ਤਦੇ ਮਾ ਅਨੇ ਖਲੋ ਮਨੂਸ ਸੀ। ਤੋ ਦੇਖ ਇਹ ਟਾ ਬੋਲਤੇ ਹੈ। ਲਕਾ ਥੀਰਨ ਮਨਲ ਮੁਸ਼ਰੀਕੀਨ ਕਤਲਾ ਬਿਲ ਵਾਦਿ ਅਵ ਲਾ ਅਸ਼ਰਕਾਹੁਮ ਮਨਲ ਜਿੰਨ ਬਿਰਫੀ ਸ਼ਰਕਾਹੁਮ ਫਾਇਲ ਜ਼ੈਨਾ এবার কিভাবে কতটা হলো এই ফাঁসেলাতে অসুবিধা নাই ও না এটা না এটা ভিন্ন কথা বলতেছে ফাসে এলো এই ফাঁসেলাহ আজনবী দ্বারা না যে এটা তো কতলেরই মফরল সেই অসুবিধা তাদের সন্তানদেরকে যে হত্যা করে এই কতলটাকে শরিকদের কতলটাকে তাদের সামনে মোসাইয়ান করে দেয়া হয়েছে তো তাদের সোরাকারা তো তাদের সন্তানদেরকে হত্যা করতো না নিষ্পত করা হলো যে সোরা কাদের সেই হিসাবে নিষ্পত্ত এখানে কথা হবে মোজাক মোজাফিলের মাঝখানে যে ফাসেলা আসছে মফুল দ্বারা এটা এটা কোনো ক্ষতি করবে না যে তো ফসল এটা এই আজ নবী দ্বারা না এরপরে ভিন্ন কথা এজাফত কতলের এজাফত করা হয়েছে সোরাকার দিকে এটা যেহেতু হুকুমের আসামি একটা আছে না কথা হুকুমের আসামি বুঝে হত্যা করে একজনে এরপরে যে হত্যা করার নির্দেশটা দিচ্ছে তাকেও আসামি করা হয় না আসামিটা কি কারণে হুকুমের আসামি অনেক সময় হুকুমের আসামি মূল আসামির চেয়ে বেশি জঘন্য হয় তারা এগুলো করতে পারতো না এখন কোন জালেম যদি প্রশ্নটা করে তাহলে চাইলো কেন না এই প্রশ্নটা এখানে করা যাবে না তার দিনের কিছু মাস আল্লাহ এমনই যে সেখানে প্রশ্নটা করা যাবে না আল্লাহমা ফা আলু আল্লাহ তালা চাইলে তারা এটা করতো না এই আমরা যাদেরকে চাইবো তারাই এগুলো খাবে আরোহন করাটাকে তারা হারাম করে রেখেছে কিছু প্রাণীর উপর তারা আল্লাহর নাম নিত না এই প্রাণীগুলোর পেটে যা আছে এটা শুধু আমাদের পুরুষদের জন্য هذه الأنعام المحرمة وهي السواب والبحائر خالصة أي حلال لذكورهنا يقول شدر أما در پرل در جنو حلال. ومحرم على أزواجنا أي النساء أما در استردر جنو وطر ما در جنو يتا حرام وإن يكن ميتة بالرفع والنصب مع تانيث الفعل وتذكيره وإن يكن وإن تكن ميتة, ميتةً بالرفع والنصب مع تانيث الفعل وتذكيره আর যদি সেই পেটের বাচ্চাটি মৃত হয় আর যদি বলতে এটা এটা আমরা সবাই খেতে পারবো এখন আমরা পুরুষরাও খেতে পারবো মেয়েরা খেতে পারবে সব কিছু বানাইছেন এই সব কিছুর ব্যাপারে আল্লাহ হাকিম কথা ভাবছিল হালিমন যারা তাদের সন্তানকে হত্যা করছে অজ্ঞতা তারা ক্ষতিগ্রস্ত যিনি বাগান বানিয়েছেন যে বাগানগুলো গুলো জমিনের উপর বিস্তৃত মা আরো কাল ভিত্তিক যেমন তরমুজ এবং যেগুলো জমিনের উপর বিস্তৃত থাকে না উকুল যেগুলোর ফল বিভিন্ন ধরনের মুখতালিফানিহান করতেছে জাকাত মানে অসর নিষ্ক্রিয় অসর যেটা যা আসে আর কেউ বলেন যে জাকাত এখানে হওয়া জরুরি না সেই হিসেবে জরুরি ভিত্তিতে দেবে এবং তিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে হতে কিছু বহন কত বুঝা বহনকারী জন্তু বানিয়েছেন ও আনসাহ যেগুলো করতে পারে কিছু জন্তু বানিয়েছেন খরবাকৃতির কিছু জন্তু বানিয়েছেন লাহু যেগুলো বোঝা বহন করার যোগ্য নয় কাল ইবিল ছোট ওঠ با بكري تقولو كفرشا كنبولو سميات فرشا لأنها كالفرش للأرض لدنوب بها منها تقولو زمين الهشب بيشانر موتو جدو زمين الكاسا كاسين كلو مما رزاقكم الله ولا تتبعوا خطوات الشيطان ترائقه في التحليل والتحريم إنه لكم عدو مبين بين العدادة عند أولي الألباب দু প্রকার মধ্য থেকে দুই প্রকার ذكرا وانثى او من المعزي ماعزي بالفتح والسكون ماعزي معزي ا بکرين मध्ये দুই প্রকার محمد لمن حرم ذكور الانعام طاره واناثها اخرى ونسب ذلك الى الله اذ ذكرين حرم ذكرين من الضئن والمعزي ভেড়া এবং বকরীর মধ্যে হতে দুটিকে মাদি পেটে যা থাকে তা হারাম করেছেন নাকি ওই মাদি দুটির পেটে যা থাকে বা ওই দু আমাকে বলো এগুলো হারাম করার কারণ কারণটা সম্পর্কে আমাকে বলো এগুলো হারাম করার কারণটা কি মানে হাওয়া উনাস হওয়া আর কথাটা আল্লাহ জিজ্ঞেস করলেন এখানে হারাম হওয়ার কারণ কোনটা যকর হওয়া উংসা হওয়া নাকি পেটে ধারণ করা এইটা। জকর হারাম হলে সব জকর হারাম হওয়ার কথা কিন্তু সবগুলো কিন্তু হারাম বলো না আবার উংসা হারাম হলে সব উংসা হারাম হওয়ার কথা কিন্তু সবগুলোকে তোমরা হারাম বলো না আবার পেটে ধারণ করলে হারাম হবে এটা হলো কোন দিক থেকে এলো কি কারণে এলো যুকুর হওয়ার কারণে হারাম হলে সব যুকুরি হারাম হওয়ার কথা কারণে যদি হারাম হয় তাহলে তো জকর উনসা দুটাই হারাম হওয়ার কথা তাহলে তোমরা যে ভাগাভাগি করে ফেলে এটা কোথা থেকে এলো তার মানে আল্লাহ তালা কোনটাকে হারাম করেন নাই যেটা মাইতা সেটা হারাম যেটা মাইতা না সেটা সবটাই হারাম ومن الإبلس ومن البقاري ثنين أيبون او تل مدد دوئت روكار ومن البقاري ثنين أيبون غرور مدد دوئت روكار قل آذكارين حرم أم الأنفين أما اجتملت عليه أرحام الأنفين أم بل كنتم شهداء حضورا برمتم ركي وقستت چلئ إذا وصاكم الله بهذا التحريم فاعتمدتم ذلك. لا بل انتم كاذبون فيه فمن لا احد ازلم ممن اخترى على الله كذبا لذلك ليضل الناس بغير علم ان الله لا يهدي القوم الظالمين قل لا اجد فيما اوحي الي شيئا محرما 아니 আপনি বলেন لا اجد فيما اوحي الي আমার কাছে যে ওহি পাঠানো হয়েছে তাতে আমি শাইআন কোনো কিছু কি হারাম পাই না কোনো আহার কারীর মানে তোমরা যত জিনিসকে হারাম করে রেখেছ এগুলোর মধ্যে আমি কোনো কিছুকে হসরে হাঁটি না যে আমার কাছে শুধু ওই আসছে শুধু একটাই হারাম আর কোন হারাম না এটা তো হতো যদি ইল্লাটা হসরে হাঁটিকেই হতো যে আমি তো কোনো কিছুই হারাম পাইনা পাই শুধু এই কয়েকটাকে তো শুধু হারাম কে এই কয়েকটাই এ কোটাই না আসলে এজাদি মানে তোমরা যত কিছুকে হারাম করে রেখেছো ওই তোমাদের হারামের তালিকার মধ্যে এই এইটাই এইটাই কেবল শুধু হারাম তাহলে হলো তাদের সেই হারামের তালিকা তোমাদের হারামের তালিকার মধ্যে এটাইটাই শুধু হারাম ফি নফসিহি শুধু হারাম এটা না ইল্লা আইয়াকুনা ইল্লা আন তাকুনা তো ইল্লা আইয়াকুনা মাইতাতান বিল ইয়া ওয়া তাঈ মাইতাতান তাকুনা হলে ফাইল হবে ইল্লা আন তাকুনা আল আসলে হবে মার ফানিয়া তার মানে মাইতার মধ্যে আরেকটা ক্যারফ আছে সেটা হলো রফা অফি কেরাহতুন যদি পড়া হয় তাহলে মাল তকা নিয়া হাসিয়ার মধ্যে চিহ্ন দিয়ে রাখো না হলে কি মানে আনতা কু না ওইটা হবে পায় এমন অবাধ্য অবৈধ জন্তুকান মানে এমন অবৈধ জন্তুখান বলা হয়েছে এটা হলো ওই যে মা আল হিসাবে যেহেতু এটাকে আল্লাহ নাম নেয়া ছাড়া জবাই করা হয়েছে এই জন্য এটা হলো কি বলে ফেসানা কি ওটা কলিজার পাশে এটা থাকে না মতো এরপরে এটা লম্বা একটা থাকে মানে খেতে খুব ভালো লাগে ওইটার ফেস করে ওটা ওটা থাকে না ওইটা দেখলিয়া ইয়া গেলো থাকা হাতে হাতে মতো এখানে যে কয়েকটা উল্লেখ করা হলো এগুলোর সাথে দ্বারা ধারালো দাঁত বিশিষ্ট হিংস্র প্রাণী এবং ইহুদিদের উপর আমি আমি হারাম করে দিয়েছি নখর বিশিষ্ট সব প্রাণী নখ তারা উদ্দেশ্য হলো এই নখ বা নখর হুয়া মাফরা আসা দে উদ্দেশ্য হলো খুর এমন খুর যে খুরটা না বিক্ষিপ্ত না এই যে দেখো গরুর ইয়েটা গরুর খুঁড়টা হলে এরকম ফাঁকা মানুষ ফাকা আছে কিন্তু ওটারটা যে হাতটা দেখাচ্ছে এমনটা ওটেরটা এমন তারপরে তোমার ঘোরাত্ম এমন এটা এমন হলো এটাকে ওই জুপুর বলছে ভাগ নাই আর কোন আমাদের এটা হলো যে হালাল প্রাণীর সংজ্ঞা দেয় নেই এটা হলো মালাম আলাম তুফর আসা বলছে যে কি ধরনের প্রাণীর খুরটা এরকম থাকে ইগিল একটা থাকে নাম একটা থাকে বিক্ষিপ্ত না বিচ্ছিন্ন না এমন খুর কোন প্রাণীর হয় এটা শুধু দুটা মেশাল দিচ্ছে হয় আর না উৎপাকের হয় আর গরু এবং বকরির চর্বি তাদের উপর হারাম করেছে পাকস্থলির উপরে দ্বিতীয় পাকস্থলীর উপরে যেই চর্বি থাকে সেটাও হালাল হাড্ডির সাথে লেগে থাকে যেই চর্বি সেটাও হালাল এই তিন ধরনের চর্বি ছাড়া আর যত চর্বি আছে সবগুলো তাদের জন্য ছিল হারাম এদিকে সামনে না করছে পিছের চর্বি সাথে লেগে থাকা চর্বি গোস্তের সাথে আমি হারাম করেছি সোহম দেওয়ার উদ্দেশ্য সামনে যে তিন প্রকারের করা হবে সেটা ছাড়া বাকি সবগুলো বাকি সবগুলোর মধ্যে মুস্তান দুইটা দেখাই যে আর হলো শাহ মালকুলা হলো এই প্রথম পাকস্থলীর চর্বি আর শাকমাল কুলা হলো গুড়দার চর্বি গরুর ছাগলের মধ্যে পাকস্থলী দুটা থাকে একটা হলো গরু যখন ঘাস খায় তখন দেখছো কিনা তোমরা ঘাস যখন খায় তখন শুধু শুধু মুখে ছিঁড়তে আর ভিতরে ছিঁড়তে ঢুকিয়েছে কিন্তু যখন ঘাস খাওয়া শেষ এরপরে কোন ঘাসের নিচে বসা আছে তখন মনে হয় যেন পাঞ্চাপাইস দেখ ঢেকুর দেয় ঢেকুর দিয়ে নিজের থেকে কি একটা যেন বের করে এইটা কতক্ষণ চা হয় চা হয় আবার গিলে খায় আবার সবার একটা ঠেকুর দেয় এই দেখছোমরা এই যে এখানে আসলে ওদের দুইটা পাকস্থলী থাকে প্রথম পাকজস্থলীটাকে বলা হয় সুরু আর দ্বিতীয়টাকে বলা হলো হাওয়া যেটা সময় ঘাস গুলো খাই এটা একটা পাকস্থলী যদি তাদের জমা হয় এটা চূড়ান্ত না এটা ভিতরে শুধু স্টক করছে এরপরে সেটা থেকে এনে এনে ভালো করে চাওয়া এরপরে আবার আসল তাদের মুখাবে যে হাওয়ায়া যেটা আসল পাকস্থলী যেটা আমাদের একটাই আমাদের শুধু দ্বিতীয়টা আমাদের মোকাবেলায় যেটা গরু ছাগলের থাকে সেটা হলো হাওয়াইয়াটা আর স্বরূপের প্রথম গুর্দার উপরে যে পাকস্থলী থাকে সেটাও হারান এখন এখানে আসলে দুইটা বলা হয়েছে আসলে সামনের যে তিনটা করা হবে তিনটা ছাড়া সবগুলো চর্বি তাদের জন্য হারান তাহলে তাদের জন্য চর্বি হারাম করা হয়েছে তবে তিনটা চর্বি বাহুরি তাদের পিছিয়ে যে চর্বি ওই মিনহু মানে মায়ের দিকে ফিরছে যেই চর্বি তাদের পিছিয়ে লেগে থাকে এটা হালাল আও মধ্যে যে চর্বি লেগে থাকে সেটা এবং হারের সাথে যে চর্বি লেগে থাকে সেটা হাওয়াইয়া শব্দের মুটা দেখাচ্ছিলাম এই যে হারের সাথে যেই চর্বিগুলো লেগে থাকে তাহলে হারের সাথে চর্বি সাধারণত ওই যে এই নিতম্বের মধ্যে এই চর্বিটা হয় অন্য জায়গায় এই যে হারামটা করা হলো এটা তাদের জন্মের কারণে বিশ্বভাবে জুলিহীন তাদের জন্য হারাম করা হয়েছে আকবা রিনাওয়া আমি যা বললাম সবগুলো তারা এইগুলো এই চর্বিগুলো চর্বি হালাদা খেতো এটাকে গেল গলায় তারপরে এটা খেতো বা বিক্রি করতো এগুলো হারাম ছিল মানে খাওয়াও হারাম ছিল বিক্রি করা হারাম ছিল কিন্তু তারা চর্বিটাকে গলায়া তরল বানায় এরপরে এটাকে ব্যবহার করতো তাদের কথা ছিল যে এখন তো এটা চর্বি রয়ে নাই তারা যদি তোমাদেরকে দ্রুত দিচ্ছেন এই যে তাদের ইমানের দিকে দাওয়াত দেয়া হচ্ছে যে এখানে তাদের সাথে নরম আচরণ করা হলো নতুবা মাকামের দাবি তো ছিল এটা বলা فَإِن كَذَّبُوكَ فَقُل رَّبُّكُمْ ذُو عِقَابٍ شَدِيدٍ এরnablaলা দরকার ছিল কিন্তু আল্লাহ তাআলা বললেন ذُو رَحْمَةٍ وَاسِعَةٍ তারপরে তোমরা iman এটা হচ্ছে সব ولا يَدَّبُّ بَأْسُهُ عَذَابُهُ إِذَا جَاءَ عَلَى الْقَوْمِ الْمُجْرِمِينَ سيقولُ الَّذِينَ أَشْرَكُوا مَا شَاءَ اللَّهُ مَا أَشْرَكْنَا نَحْنُ وَلَا آبَاؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَيْءٍ মুশরিকরা বলবে যে তাহলে আমরা তো শরিক করতাম না আমরা শেরিফ করতাম না আল্লাহ যদি চাইতো তাহলে তো আমরা আমাদের বাপদাদারা শেরিফ করতো না আল্লাহ চাইলে আমরা এগুলো কিচ্ছি করতাম না তো যখন আমরা করতেছি বোঝা গেছে আল্লাহ চাইছে আল্লাহ যখন চাইছে বুঝা গেছে রাজি এটা হলো ভেজালতে আর রেদান রেদা সেটা সম্পূর্ণ আলাদা জিনিস আর রেজা এটা আলাদা জিনিস অনেক কিছুর ব্যাপার আল্লাহ তালার মসিহত হয় এরা থাকে না আইমা ما ইল্লা إلا تخرسون ফি কুল ইল্লাম ইয়াকুল্লাহুম হুজ্জাহ তুমাদার কাছে যদি কোন এর প্রমাণ না থাকে তাহলে শোনো ফালিল্লাহিল হুজ্জাতুল বালিকা কুরনাঙ্গ প্রমান তো আল্লাহ তাআলার কাছেই আছে কুরনাঙ্গ প্রমান তো আল্লাহ তাআলার কাছেই আছে ফালউ শাআ হিদায়াতাকুম আল্লাহ হাদাকুম আজমাই আল্লাহ যদি তোমাদেরকে হেদায়েত দিতে ইচ্ছা করতেন একটু পড়ো তো সহজ আছে এটা তো হারাম করেছেন আবার কিছু নির্দেশও দিয়েছেন ভয়ে فَقَرِ ان تَفَاكُونَهُ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ أَيِ الْكَبَائِرَ كَالزِّنَا مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ أَيِ عَلَانِيَتَهَا وَسِرَّهَا وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ تَبَ نَيْر সাথে যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না ইল্লা বিল হক তَبَ نَيْر সাথে কেউ যদি হত্যাযোগ্য ايجاب حتى اتبحد دل ردة ورجم المحصن نمحصن هين ذلكم المذكور وصواكم به لعلكم تعكلون تتدبرون ولا تقربوا مال اليتيم إلا بالخسنة التي هي أحسن وهي ما فيه صلاح حتى يبلغ أشبه بأن يحتلما وأوفو الكيل والميزان بالخسط بالعب سابق <تصفيق> شاته ما أبو قضون قول بالعدل وترك ترق لا نكلف نفسا إلا وسعها فاقتها في ذلك فإن أخطى في الكير والوزن والله يعلم صحة نينته قال موافظة عليه كما ورد في الحديث في حديث وإذا قلتم في حكم أو غيره فاعدلوا بالصدق ولو كان المقول له او عليه ذا قلت جار برودھے کتا بول بے او تو با جار کتا جار پکھے تم আর ভুল হয়ে গেছে এটা উপরে গোল করে রাখো এরপর নিচে লেখা রাখবো তাহলে কি হবে যেটা আমরা পড়ি পড়া হলে আলাহ ই আসলে ছিল তোমরা বিভিন্ন পথের অনুসরণ করোনা তাহলে সে সকল পথ থেকে আল্লাহ করে পথ থেকে আল্লাহর দিন থেকে বিচ্ছিন্ন করে দেবে দূরে সরিয়ে দেবে ছু কথা বলা হয়েছে এখানে আরো কিছু কথা বলতেছেনপূর্ণ করার জন্য এবং সবকিছুর দিন কোন একজন ব্যক্তি বা হজরতালাম দিনের ব্যাপারে যত কিছুর দিকে তাজ হবেন সবকিছুর বিবরণ আমি দিয়েছি হ্যাঁ এইতো এই ব্যক্তি মানে জানলাদি আসানা যেটা আমি নাজিল করেছি আমরা তাদের সেই কিতাব পড়ার থেকে তো গাফেল ছিলাম তোমরা যেন এ কথাও বলতে না পারো যে আমাদের কাছে কিতাব অবতীর্ণ হতো দেখ সবগুলো কথা কিভাবে স্পষ্ট করে বলে দিলেন এই কথাগুলো বলতে না পারে দিস তারপর অবস্থা যা হওয়া সেটাই তারা তো অপেক্ষায় আছে যে যেন কেয়ামতের অপেক্ষায় আছে যে কেয়ামতটা হলে আল্লাহ বিচার কার্য পরিচালনা করার জন্য নেমে আসবেন কিংবা তোমার রব আসবে রব আসবে মানে একটা ব্যাখ্যা যেটা অন্যরা করছেন সেটা হলো যে আল্লাহালিক আল্লাহর আল্লাহ আসবেন মানে আল্লাহর আজাব আসবেন এই অপেক্ষায় তারা আছে একদম প্রথমটা হলো প্রত্যেকে যেন তারা মৃত্যুর অপেক্ষায় আছে আর দ্বিতীয়টা হলো যে প্রত্যেকে যেন আজাবের অপেক্ষায় আছে আজাবের অপেক্ষা আছে আরেকটা অ্যাখা যেটা অনুরোধ কেয়ামতের অপেক্ষা আছে যেন আর তিন নম্বরটা হলো আপনার রবের কিছু নিদর্শন আসবে সেটা হলো কেয়ামতের আলামত এর অপেক্ষায় আছে কেয়ামতের উপর দালত করবে এমন কিছু আয়াতের অপেক্ষা আছে কোন ব্যক্তিকে তার ইমান উপকৃত করবে না তকুন আনতিন ইমান আনেনি এই যে লম তকুন এটা নবসান এর সিপথ মানে যে ব্যক্তি যে তার ইমানের মাঝে কোনো কল্যাণ উপার্জন করেনি আয় তনুহা কমাপ তাহলে প্রথমটা হলো কাফের ব্যাপারে বলা হলো যে তুলসের আগে যে ইমান আনেনি কাফের ছিল তুলো দেখে অনেক ইমান নিয়ে আসবে কাজ হবে না আর দ্বিতীয়টা হলো মুসলমানদের কথা বলা হলো যে সকল মুসলমান ইমান তো ছিল কিন্তু তাত কামাই করে নাই তা করে নাই নাকামল করে নাই তাহলে তুলাই শামসের পর আর তবা তার কবুল হবে না এখানে তাদ দ্বারা উদ্দেশ্য হলো তওবা তওবা কবুল হবে না যে অবস্থা আছে যে অবস্থা এর দ্বারা বোঝা যায় যে যখন তুলাই শামস হবে তখন মুসলমান থাকবে যখন তুলে শামসার মুসলমান থাকবে মানে দুনিয়ার হালাত একদম স্বাভাবিক ভাবে থাকবে আলামত গুলো আসলে এমনই যে সবকিছু স্বাভাবিক ভাবে চলতে থাকবে হঠাৎ করে একদিন দেখবে যে পশ্চিম দিক থেকে সূর্য পশ্চিম দিকে সূর্য উঠে মাঝখানে এসে আবার সবাইগুলো ওদিকে চলে যাবে সূর্য উঠে উঠলেই সময় একদম ভয় পেয়ে যাবে মাঝখানে মাঝখান পর্যন্ত আসবে আবার সবাইগুলো ওদিকে চলে যাবে এরপর দিন থেকে আবার সবাই তুলতে থাকবে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে অনেক দূর আছে এগুলো ঠিক মানে যেই দিন ঘটনাগুলো ঘটবে বা যে দিনের পরের দিনের দিনের মানুষের হালাত হালাতটা যেমন না এখন যেমন আমরা ভাবতেছি যেগুলো তো অনেক দিন পরের ব্যাপার ঘটবে মানুষের হালাল এমনই থাকবে এই এমনই থাকবে কেমন আলামত গুলো এগুলো খুব ভালো করে পড়া পড়া চাই এগুলো তো হাদিসের মধ্যে বলে কত শব্দ আছে তারা আমাদের কম সূর্য এই চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে এটার পরেই বলতেছে ক্যামত কাছায় গেছে ক্যামত গেছে বলার পরও কতদিন হয়ে গেছে তার মানে এত আগে মানে বাস্তবে কেমন মতো হবে আরো কত পরে চোদ্দশো বছর তো ইতিমধ্যেই পার হয়ে গেছে তারপরে কত ভয়ে থাকতেনা তার মানে এই হাদিসার মাকসাদে আসবে আমরা জানি না হতে তো পারে যে আমাদের সময় আসবে আর উদ্দেশ্য তো এটাই যে প্রত্যেকেই যেন মনে করে যে হয়তো আমার জমানি হয়তো এসে যাবে আরে গাফলতের ভিতরে কাটতে থাকলে ওই হবে যেটা বললাম যেদিন ঘটনাগুলো ঘটছে সেদিনের মানুষের আলাপ এটাই থাকবে তারাও ভাববে যে আরো পরে আসবে এখন তুমি দেখো কয় জায়গায় দরজাল আলোচনা হয় না মতো বরং কেউ কেউ তো একদম বড় মাইক দিয়ে বলে যে দরজালের আলোচনা যারা করে তারা একদম খুব খারাপ কাজ করতেছে দরজাল তো আর অনেক দেরি আছে বড় বড় অনেকের কথা জানিন এই যে পূর্বে যেগুলো বলা হলো করে ফেলেছে খন্ড বিখণ্ড করার সুরত হলো কিছু ধরলো কিছু ছাড়লো কানু শিয়া এবং তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে কোন সম্পর্ক নেই তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই ফলাহম আরবরা কেউ যখন কারো থেকে বারাদ জাহের করতে চাইতো তখন তারা বলতো যে তাদের ব্যাপারটা আল্লাহ আল্লাহার তাদেরকে নিয়ে আপনি ব্যস্ত হবেন না তবে এটা আল্লাহ মেহরবান করলে এটা শুরুই হয় যতটুটুকু অন্যায় ততটুকু শাস্তি হবে মানা হলে এবাদত এটা হজ হতে পারে তাই হজ হতে পারে ومحيى يا حياتي ومماتي موتي لله رب العالمين لا شريك له في ذلك ذلك التوحيد امرته ابراهيم عليه السلام التوحيده কথা বলদছে عليه السلامই তাওহীদ এটারই নির্দেশ আমাকে দেয়া হয়েছে وانا اول المسلمين من هذه الامه بطت نبی ও এই উম্মতের اول المسلمين قل اغير الله ابغي رب الله سلامه কি অন্যকে রব হিসাবে রব তল হিসাবে তালাশ করব রব তালাশ لا اتلو غيره وهو رب مالك كل شيء لا تكسب كل نفس ذنبا إلا عليها ولا تزر تحمل نفس وازرة آثمة فيزر نفس أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون وهو الذي جعلكم خلائف الأرض تني شيء شبط جنيتما دير كفيت بيت استطلاب شكتب عنييتين تم دير أربو جمع خليفة أي يخلف بعضكم بعضا فيها এবং তোমাদের কতক কেকের উপর আলী এটা কেন করেছেন তিনি তোমাদেরকে যেসব নিয়ম দিয়েছেন এগুলোর মধ্যে তিনি তোমাদের পরীক্ষা করতে চান ليظهر المطيع منكم والعاصي ان ربك سريع العقاب لمن عصاه وانه لغفور للمؤمنين رحيم بهم واخذ دعواني الحمد لله رب العالمين.